ইবনু উমর রদেলাহ তাল্লাহ্নহাতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর কোনও এক যুদ্ধে জনৈকা মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায় তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন